আমর ইবনু হারিস রদিয়া তালান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলিয় সাল্লাম তার যুদ্ধাস্ত্র সাদা খচ্চর ও কিছু জমিন ছাড়া কিছুই রেখে যাননি এবং তাও তিনি সৎকা হিসেবে রেখে গেছেন